আল্লাহু আল্লাহ আমরা সুরা আল আরাফের শেষের দিকে এসে গেছি আজকে একশো নিরানব্বই নম্বর আয়াত থেকে আশা করি শেষ পর্যন্ত আমরা হয়তো সুরাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম যে আয়াত হুদিল আফওয়া ক্ষমার পলিসি গ্রহণ করুন ওয়া মুর বিল অরফে ভালো কাজের কথা নির্দেশ করুন আর জাহিলেন রসুল্লাহ সাল আলী আসালামকে এবং এই তিনটি কথার মধ্যে অনেক সুন্দর নির্দেশ ও সিয়ভাইস আল্লাহ তালা দিয়েছেন রসুল্লাহ সাল আলী ওয়াকে এবং এগুলো একজন মানুষের ভালো চরিত্র আচার ব্যবহার গঠন করার জন্য খুবই উত্তম জিনিস খুদ ইলে আফোয়া ক্ষমার দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন ক্ষমা আফ ক্ষমা যারা একটা আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ ইন্নি আস আল্লাহ আফোয়া ওয়ালা আফ ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে নিরাপত্তা চাই আপনার কাছে সুস্থ থাকা চাই আফো ওখান থেকে এসেছে কিন্তু এর ব্যাপক অর্থ তাপসিরে অনেকগুলো বিস্তারিত বিবরণ এসেছে কেউ যদি আপনার কাছে অন্যায় করে থাকে তাকে ক্ষমা করে দেওয়া পানা দানা আছেন কেউ আপনাকে পুরোটা দিতে পারে নাই কিছু কম দিয়েছে, আপনি গ্রহণ করে বাকিটা মাফ করে দেন আপনাকে কষ্ট দিয়েছে আপনার সঙ্গে বেদবি করেছে আপনি সুযোগ পেলে এটার প্রতিশোধ নিতে পারেন তাকে শাস্তি দিতে পারেন তাকে কষ্ট দিতে পারেন কিন্তু আপনি এগুলা ইগনোর করেছেন আপনার আত্মাটা অনেক বড় আপনি এগুলাকে করেন এগুলা এত গায়ে মাখেন না এটাও আফ আল্লাহ বলছেন আমাদেরকেও খবর দিচ্ছেন আমরা যেন একটা মহৎ হৃদয় মানুষ হতে পারি ছোট মনা যেন না হই কেউ কষ্ট দিলে আমি এত গায়ে মাখার কোন দরকার নেই আমি ইগনোর করি যখন মূর্খের মতো লোকেরা তাদের সঙ্গে অন্যায় আচরণ করে কষ্ট দিয়ে কথা বলে তখন তারা এর পাল্টা একে রক চাটা হয়ে যায় না সেটার জবাব দিতেই হবে এরকম জরুরি মনে করে না এরকম মূর্খতার আচরণকে অ্যাভয়েড করা অতি মহত্বের পরিচয় একটি জিনিস একটা হল আর সবসময় ভালো কাজের কথা বলা মানুষকে ভালো কাজের দিকে ডাকা এই কাজ করতেই থাকা করতেই থাকা আর ও আর এ যখন এরকম দুষ্ট প্রকৃতির লোকেরা আপনার সঙ্গে উল্টা পাল্টা আচরণ করে আপনি সেটা থেকে বেশি অ্যাঙ্গেজ করার দরকার নেই তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে ঝগড়া ফাসাদ করতে চায় এগুলাতে তাদের থেকে সরে যাবেন অ্যাভয়েড করবেন জ হয়ে যাবেন না একটু তর্ক বিতর্ক যদি আমরা এড়াতে পারি তাহলে জীবনটা অনেক ভালো হয় না নিজের জন্য শান্তি আর আরেকজনের সঙ্গে কষ্ট দেওয়া হয় না সে আমাকে আমি কষ্ট দিলাম অনেক সময় আপনারা দেখবেন ভাবে স্বামী স্ত্রী ঝগড়া তর্ক বিতর্ক আগার আগে এটা নিয়ে তো অনেক সমস্যা যাচ্ছে প্রায় অনেক পরিবারে আপনি খোঁজ নিলে পাওয়া যাবে এখন চাইলে প্রত্যেক দিন ঝগড়া করা যায় কত ইস্যু আছে এটা সেটা নিয়ে আপনি কষ্ট দিয়েছেন তিনি কষ্ট দিয়েছেন এগুলার করার কাজটা প্রত্যেক দিন করা যায় পারল আরেকজন যদি গায়ে না মাখে তো বেশি ঝগড়া হবে ওয়ান ওয়ে এক একতরফা কয়দিন চলবে আরেকজন যখন দেখবে যে এত কোথাও বলি আমি সে কোনটাই গায়ে মাখে না তখন তা নিজে টায়ার্ড হয়ে যাবে বাবা আমি একমাত্র একলাই চালাই তার কোন কারবারই নাই তাহলে এটা একটা ভালো বুদ্ধি যে আপনি কথা বেশি বলার কারণে প্রতিটি কথার জবাব দিতে গিয়ে প্রতিটি কথার অ্যান্সার দিতে গিয়ে তিক্ততা বাড়ে না কমে বাড়ে এই সুন্দর পলিসি আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছেন তিনি দায় আল্লাহ করেন আমরা কিভাবে পারিবারিক জিন্দিতে সামাজিক এই সমস্ত বিষয় কিভাবে হ্যান্ডেল সুন্দর উদাহরণ এসেছে মাঝে মধ্যে যে আমাদের কিছু কষ্ট আমরা কাউকে দেই না তা না কিন্তু যাতে করে আমরা না দেই আস্তে আস্তে একটু প্র্যাকটিস করি ইম্প্রুভ করার চেষ্টা করি তাহলে আমরা নিজেরা শান্তি পাবো আমাদের আশেপাশে যারা আসেন তারাও কষ্ট কম পাবে আমাদের কাছ থেকে এরপরে একজন লোক একজন বেদুইন আসলেন রাসুল্লা সঙ্গে দেখা করতে এটা মক্কা বিজয়ের পরের ঘটনা সে বেদুইনটি বলে আতাই তুমি সাল্লাহলা সুলা সাল্লাহাম আমি কোথায় আসেন জন্য জিজ্ঞেস করলাম তারপরে আমি গেলাম দেখতে পেলাম তিনি একটি বোরদা গায়ে দিয়েছেন মানে বড় একটা জামা শীতের সময় যেগুলো গায়ে দেয় সুফ পশ্মী একটা বড় আবায়ের মতো গায়ে দিয়েছেন সেটা কিছুটা একটা লাল বা মেরুন কালাল এর কিছু ইয়ে রয়েছে চেক রয়েছে মধ্যে আমি ওনার সামনে গিয়ে বললাম আসসালাম তিনি জবাব দিলেন ফাকুল তু ইন্নাফা ফা আল্লিম বিহা আপনিতে জানেন আমি বেদুইন বদ থেকে এসেছি কান্ট্রি সাইড যেখানে লেখা পড়ার আলো বাতাস কম মানুষ সাধারণত ওখানে মূর্খ বেশি তো আমরা ওই জায়গায় থাকি আর আপনিতে জানেন বেদুইনদের স্বভাবের মধ্যে জাফা আছে জাফা অর্থ কি একটু কঠোর আচরণ লেস কার্টাস কার্টাসি বেশি নাই আমরা একটু ডাইরেক্টলি বলে ফেলি একটু ভদ্রতার সাথে সুন্দর করে কথা বলবো তা না একদম বলি ডাইরেক্টলি অনেক সময় এই যে আমাদের কিছু খাসলত আছে আমাদের মধ্যে একে কথাবার্তা বলার ক্ষেত্রে এটা হলো আমাদের সমস্যা আপনি কি আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবেন যেটা আমাকে কিছু ফায়দা দেবে আমি কিছু লেসন নিয়ে যেতে পারি এই এই যে আমাদের মধ্যে এইরকম কালচার আছে এটার ঊর্ধ্বে উঠতে পারি তিনি বললেন বললেন। তিনি খুব গুরুত্ব দিলেন বেতারা সুন্দর একটা কথা বলেছে তিনি বললেন যে কি প্রশ্ন করেছিলেন আবার করেন তিনি আবার প্রশ্ন করলেন ওই একই কথা যে আমরা তো বেদুইন লোকজন কথাবার্তার মধ্যে আমাদের একটু সোজাসুজি বলে ফেলি মানুষকে একটু সুন্দর করে বলতে হবে খেয়াল করি না কষ্ট পায় তাও বুঝি না কি করা যায় কিভাবে ইম্প্রুভ করতে পারি এরপরে তিনি বললেন করবে এক ওনার কাছে নসিহত চাইলে প্রথম নসিহত কি আল্লাহকে ভয় কর এটা মোমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ তাকুয়া আল্লাহ তাকুয়াটা আমাদের সবচেয়ে বড় সম্পদ তাকুয়া না হলে আমাদের দুনিয়াও ঠিক না আখেরা তো ঠিক না আল্লাহ তালার সঙ্গেও সম্পর্ক অবস্থা ভালো থাকবে না আর মানুষকে কষ্ট দেওয়া জুলুম করা এরা গারাগি গোসা তারপরে গালাগালি ঘিপথ কোনটা বাদ থাকবে কিন্তু আল্লাহর ভয় থাকলে সবগুলোই কন্ট্রোল হবে এক নম্বর আল্লাহকে ভয় করা দুই নম্বর হচ্ছে ছোট কোন ভালো কাজ নেকির কাজ ছোট্ট হয়ে গেলেও এটাকে তুমি গুরুত্বহীন মনে করো না ইগনোর করো না এটাকেও আমলে আনার চেষ্টা করতাকা বিওয়াজ মোমবাস আর আরেকটি জিনিস হচ্ছে তোমার কোনো ভাই দিনী ভাই কোনো মুসলিম কোনো মানুষ তার সঙ্গে দেখা হলে একটু হাসি মুখে দেখা করার চেষ্টা কর মুখটা কালো করে বেজার হয়ে দেখা করো না একটু হাসি মুখে মানুষকে মিট করো আপনি একটা লোকের সঙ্গে দেখা হলে তিনি হাসি মুখে আছেন ভাই একটু মুসি হাসি দেন আপনার কাছে একটু লাগবে আর যদি না করে রেখেছে আপনার কাছে ভালো লাগবে ভালো লাগবে তাহলে এই যে মানুষের সঙ্গে একটু সুন্দর মুখে কথা বলতে পারা একটু হাসি মুখে থাকা এটা একটা ভালো গুণ ভালো ভালো নেকির কাজ নম্বর বললেন তুমি যখন কুয়ার থেকে পানি তোলো তো সব জায়গায় কুয়াও নাই কোন জায়গায় গোটা বসতির মধ্যে একটা কুয়াই থাকতে পারে পানির কুপ ওখান থেকে যখন তুমি পানি তুলবে বালতি দিয়ে বাকেট দিয়ে মশকা দিয়ে কেউ যদি আসে ভাই আমার একটু পানি দরকার ছিল দেবেন একটু পানি তখন তুমি তোমার বালতি থেকে তাকে একটু পানি দিও তুমি যদি বলো আপনি উঠাইতে পারেন না আমি উঠেছি এখন আপনাকে দেব করে ফেলি তাকে কেউ যদি তোমাকে গালি করে তোমার ব্যাপারে অন্যায় কিছু দোষারোপ করে বসে থাকে যেটা তুমি আসলেই করো তোমার ব্যাপারে খামাখা তহমত দিল অপবাদ দিল বদনামী করে বেড়াল এরকম কিছু করলে তুমি তাকে পাল্টা গালি দিও না তার ব্যাপারে অপবাদ ছড়িয়ে দিও না এমন কি তুমি যদি তার অনেক দোষও জানো সেটাও তুমি বলতে যেও না আজরান তাহলে মনে রেখো যে এরকম যদি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে ধন্য করে দিবেন আর তার ওই লোকটা যে তোমার সঙ্গে ব্যবহার করেছে তোমার বদনামী করে সে অপবাদ বেড়িয়েছে সে ব্যক্তির উপরে গুনার আর বোঝা আল্লাহ চাপিয়ে দিবেন তোমার কোনো লস নাই এখন কেউ যদি আমাদের মনটা ছোট হয়ে যায় উমুকি আপনার ব্যাপারে শুনলাম এইরকম কথা বলেছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের কি মনে হয় মনটা সঙ্গে খারাপ হয়ে যায় এত কষ্ট লেগে যায় আমরা মনে করি আমার কত বড় ক্ষতি করলো ক্ষতি আসলে কার হয়েছে এটা কি আর আমাদের কষ্ট থাকবে কোন কষ্ট থাকবে না আসলে মুসিবত সেই আছে আমি না আমি বরঞ্চ আর খুশি হইতে পারি কারণ কি আমার আল্লাহর কাছে সে অনেক নেকির জোগাড় করে দিয়েছে বিনা আমলে নেকি পেয়ে গেলাম দেন দরবার হয় কত ঝগড়া হয় কত সম্পর্ক ছিন্ন হয়ে যায় এগুলো কিন্তু হতো না দুনিয়াতেও কিছু শান্তি পেতাম আখেরাতে কত লাভবান হয়ে যেতাম কে বুঝাবে আমাদের লোককে এগুলাকে কখনো ধমক বা গালি গালার যাতে কিছু করো না মানে চাকর বাকর আছে উল্টাপাল্টা করলে তাদেরকে একটু গালি দেওয়া ধমক দেওয়া অথবা অনেক সময় যারা গরু ছাগল চড়ায় তারা গরু ছাগল উল্টা করলেও তো সেখানেও কিছু উল্টা পাল্টা মন্তব্য করে বসে তো তিনি বললেন এই কথা শোনার পরে বেদুইন বললেন আল্লাহর কসম যার হাতে আমার যান রয়েছে আমি নবী মুহাম্মদ সাল্লা আসম কাছ থেকে কথাগুলো শুনে এসে শিখে এসে আমি আর কোনদিন কাউকে গালি দিই নি কি আমার ছাগল উঠ উল্টা পাল্টা করলেও আমি কোনো কথা তাদেরকে গালি আকার উচ্চারণ করিনি অনেক সময় এগুলো করে আমাদের কৃষকেরাও গরু ছাগলকেও গালি গালাজ করে যখন না হাঁটলে পিটায় ইত্যাদি করে তাই না এটা সত্যি এফ ওয়ার্ড একটা আছে ব্যবহার করবেই উল্টা পাল্টা সামান্য হইলে ব্যবহার করবে আমাদের দেশে এফনা না হইলেও যে ওয়ার্ড আসে কিছু ব্যবহার করে এরকম বেদুইনটা করতো কিন্তু সেই বেচারা এত সিনসিয়ারলি নিয়েছে আর কোন উল্টা করেনি এই যে সুন্দর একটা শিক্ষা এটা খুদিল আফওয়া ও আমার জাহিল এই কথা তাফসিরটাই তিনি করে দিয়েছেন আর সে গ্রহণ করে ফেলেছে এই যে আমলের চিন্তা একদম বেদুইন আমল করে ফেললো আমাদের আমল কবে আসবে এরকম আমল আমরা কবে করতে পারব আমাদের চিন্তা করেছেন তোমাদের মানুষকে কয়জনকে দান খয়রাত করে মেহমানদারি করে উপহার দিয়ে খুশি করতে পারবা বলো আমি চাইলে কয়জনকে দিতে পারবো আমি তাহলে কি কয়েকশ লোককে অনেক টাকা পয়সা দিতে পারবো এত তো নাই কিন্তু আমি চাইলে লোকদেরকে সুন্দর চেহারায় সুন্দর ভাষায় কথা বলে এবং উত্তম আদব সম্মানের সাথে আচার ব্যবহার করে আমি হাজার হাজার লোককে এটা করতে পারবো কিনা বলেন এটা সম্ভব আছে কিনা সম্ভব আছে পয়সা এত লোককে দিতে পারবো না এত পয়সা তো নেই কয়জনকে খাওয়াবো এতকে খাওয়াতে পারবো না কিন্তু আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরের শত শত হাজার হাজার লোক আমাদের আচার ব্যবহার দেখা সাক্ষাৎ হয় সবাই যদি আমি একটু ভালো ব্যবহার করতে পারি তাহলে অনেক লোককে কাবার করতে পারব কি সুন্দর বুদ্ধি শিখিয়ে দিলেন যে উম্মদ তাকে আপনার খাবার দাবার উপহার গিফট দিয়ে বহু লোককে তুমি দিতে পারবা না সীমাবদ্ধতা আছে কিন্তু তোমার মুখের ভাষা সুন্দর আচার ব্যবহার ভদ্রতা নম্রতা এই চারিত্রিক গুণাবলী যদি তুমি প্রচুর মানুষকে তুমি ফেভার করতে পারবা তার বিনিময়ে তোমার কাছে কত নেকি চলে আসবে এরপরে আরেকটি খবর এসেছে একবার জিবিল আলাইসালাম আসলেন ওয়াহিনী রসল সালামের কাছে আসল খবর নিয়ে আসলেন কোন একটা বিশেষ বিষয় ছবি আলী আসালাম মেহাদাই জিব্রিল আমি বলতে পারছি না এটা কি জিনিস মানে কি জিনিস নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে মেসেজটা এখনো দেওয়া হয়নি কি জন্য আসছেন এখনো আসেন মেসেজ এরপরে আল্লাহাল যে মেসেজ দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আমাকে সেটা হচ্ছে আপনাকে যে জুলুম করে কষ্ট দেয় তাকে আপনি ক্ষমা করে দেন যে আপনাকে মাহরুম করেন কিছু দিতে চায় না কোন ভালো ব্যবহার করে না তাকে আপনি কিছু দেন খাতির করেন করেন। ব্যবহার আর যে সম্পর্কে আপনার সঙ্গে শুধু কাটে শুধু দূর ব্যবহার করে তাকে আপনি সম্মান তাজিম করে আত্মীয়তার সম্পর্কটাকে ধরে রাখেন এই তিনটা কাজের কথা আল্লাহ তালা আপনাকে করার জন্য আমাকে নির্দেশ দিতে পাঠিয়েছেন তিনটা কাজকে কি কেউ কষ্ট দিলে জুলুম করলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা দুই নম্বর কি যে কিচ্ছু দিতে চায় না আমাকে আমাকে দেবে না আমাকে দাওয়া দেবে না কিন্তু আমার একটা অনুষ্ঠানে আমার দাওয়া দেয়নি সে আমার ছেলের অলিমাতে তাকে দাওয়া দেব কেন সেই তো তার ছেলের অলিমাতে আমাকে দেওয়া দেয়নি এরকম মনে না করে তুমি তাকে দেওয়াও আর যে তোমার সঙ্গে আত্মীয়তা সম্পর্ককে কেটে ফেলে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য কাজ করতে থাকো এক পর ওয়ে ট্রাফিক তাই না আমরা কিন্তু ডুয়াল ক্যারেজ ওয়ের পক্ষে আসি আমার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি অবশ্যই ভালো ব্যবহার করব কেন খারাপ ব্যবহার করলো খামাকা কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি দেখাইতে পারি তার চেয়ে কত খারাপ হইতে পারি নজল এরকম আমাদের মাঝে মধ্যে চিন্তা চলে আসে কিন্তু আল্লাহ তালা তার উল্টো আমাদেরকে শেখালেন এই জন্য রসল সালাম তিনি নিজেই বলেছেন ওনার মূল এই ইসলাম মূলাম রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কি বলেন বয়েস চলে উতাম্মিমা মাকারে মাল আখলাখ আমাকে তো পাঠানোই হয়েছে সুন্দর আখলাকের একটা কমপ্লিট রূপ দেওয়ার জন্য মানুষের মধ্যে সুন্দর আচার ব্যবহার শিক্ষার কাজটা এই মূল কাজ করার জন্যই আমাকে পাঠানো হয়েছে অর্থাৎ আমরা জানি আল্লাহের কথা শিখতে হয়েছে হালাল হারামের কথা শিখতে পাঠানো হয়েছে কিন্তু সুন্দর আচার ব্যবহার ভদ্রতা নম্রতা সামাজিক শিষ্টাচার এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেক সময় এই বাধাতের দিকে গুরুত্ব দিলে আচার ব্যবহারের দিকে এত গুরুত্ব দেয় না কথা ঠিক কিনা বলেন এই জিনিসটা অনেক ত্রুটি আমাদের সমাজে আছে। কোন কোন সময় হঠাৎ রাগ হয়ে যেতে পারি কিন্তু কেউ যদি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তখন শিক্ষা নেওয়া দরকার তখন নিজেদের একটু লেসন নেওয়া দরকার এই প্রসঙ্গে গে অমর এবং খাতাব একটা ঘটনা ওনার কাছে আসলেন ওয়াই হাসেন নামে এক বেদুইন বেদার এক লিডার কাইস নামে একজন তার ভাতিজা মদিনাতে আছেন ভালো মানুষ একটু যুবক রসুল্লাহ সাল্লাস্লামের কাছে থেকে দিন শিখেছেন এবং অমরাজ তাকে পছন্দ করেন কারণ সে কোরআনের ব্যাপারে খুব ভালো জ্ঞান অর্জন করেছেন কোরআন চর্চা অনেক বেশি করেন তো অসুবিধা নাই। এখন তার চাচা যে ওয়াই ওয়াই সে আসলো মন্দিরের বাইরে থেকে এসে বললো ভাতিজা আখি লেখা হাদাল আমির তোমাদের আমির হয়ে বসে আছেন যে খলিফা তার কাছে তো তোমার দেখি তারা করতে উনি রাখবেন কল আস্তা দিনুলা ঠিক আছে আমি আপনাদেরও পারমিশন নিব তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন তারপরে এবার ঢুকছেন দেখা করতে গিয়েছেন দেখা করে সালাম কালামের পরে ওই চাচা একটু বেদুইন মানুষ তো বেদুইন শুরু করে দিছে এখন বলি বা কিছু স্যাংশন করা কিছু করোনা টাকা পয়সা কিছু দিবা বা মাঝে মধ্যে কিছুই আর এই একটু ইনসাফও কায়ে গরম হয়ে গেলেন যে এখন তারে দিবেন কিনা পিটা যে কথা বতার আদব টাদব কিছু শিখলো না এভাবে শুরু করে দিয়েছে আমি কোন জায়গা বে করেছি আর কারটাকে আমি কারে দেব তখন ভাতিদা টাইম পেয়েছে যে অমরাজা করে দিতে পারেন এখন তিনি বললেন আফা ওমর জাহির আল্লাহ বলছেন না ক্ষমার দৃষ্টিতে দেখেন ভালো কাদের কথা বলেন আর তারা জাহির প্রকৃতির লোক এদের থেকে সরে আসেন আমি ছিলাম তখন যখন এই কথাটা শুনিয়ে দিলেন ভাতিজা অমর আদিলুকে একটি কথাও আর বললেন আর থেমে গেলেন তিনি আল্লাহেন কেউ যদি ওনাকে রেফারেন্স দিত কোরআন হাজিফ এর কিছু এভাবে বলা হয়েছে তিনি কখনো আর এক কদম বাড়তেন না সঙ্গে সঙ্গে ওটাকে গ্রহণ করে ফেলতেন কি সুন্দর ইমাম রাগ আমরা হয়ে যেতে পারি আমাদের মাঝে মধ্যে ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যখনই কেউ আমাদেরকে স্মরণ করিয়ে দেবে তখনই যদি আমরা থেমে যাই এটা একটা সুন্দর আমল হয়ে যাবে যেটা তৌফিক আল্লাহ এত বড় শক্তিশালী ব্যক্তিত্ব এত বড় ব্যক্তিত্ব অমর খাতের আনুকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছে এরপরে আল্লাহ বলছেন পরের আয়তের দিকে হে নবী কখনো যদি শায়তন আপনাকে ওয়াশ ওয়াসা দেয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চান আসলে নবী করিম সাল্লাড্রেস করে নসিহত কাদেরকে করা হচ্ছে আমাদেরকে করা হচ্ছে আল্লাহ তালা ওনাকে কথা বলছেন তার মাধ্যমে আমাদেরকে তাহলে কখনো যদি শয়তানের খোঁচা শয়তানের ওয়াসায় আপনি রাগ করে ফেলেন গোসা করে ফেলেন আপনি একটা উল্টাপ করে ফেলেছিলেন তখনই খেয়াল করবেন যে আমি তো রাগ করে ফেলেছি তাহলে আল্লাহর কাছে তালে সঙ্গে সঙ্গেই সাহায্য চাওয়া দরকার আল্লাহ কাছে সাহায্য চান ইন্ম তিনি অনেক শুনেন অনেক কিছু শুনেন এবং অনেক কিছু জানেন এই যে দুশো নম্বর আয়াতটা যে শতান যদি কখনো খোঁচা দেয় আপনাকে শয়তান যদি কখনো ওয়াস ওয়াসা দেয় ধোকা দেয় উল্টাপাল্টা কিছু করিয়ে দেয় আপনার কাছে আপনাকে দিয়ে গুণা করিয়ে ফেলে আপনাকে দিয়ে রাগ করিয়ে ফেলে আপনাকে দিয়ে মারামারিতে লিপ্ত করে ফেলে তাহলে আপনি রিয়েলাইজ করার সাথে সাথে আল্লাহর কাছে পানা চান আল্লাহ তালা সব শুনেন এবং জানেন আল্লাহ আপনাকে হেল্প করবেন তিনটি আয়াত সুরাতি এরকম কাছাকাছি আয়াত আছে আরেকটি সুরাত ভালো ব্যবহার আর সুন্দর ব্যবহার এবং খারাপ ব্যবহার সুন্দর আচরণ খারাপ আচরণ সুন্দর লেনদেন খারাপ লেনদেন সুন্দর ব্যবহার খারাপ খারাপ ব্যবহার এগুলো এইগুলোটা কি একরকম কখনো বরাবর নয় কাজেই কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে উত্তম ব্যবহার করে সেটাতে আপনি মোকাবিলা করেন তাহলে কি দেখবেন যে দুর্ব্যবহার করতে এসেছে এক পর্যায়ে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাচ্ছে আপনার ভক্ত হয়ে যাচ্ছে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 লভেন এরকম করে রাগ গসা হয়ে গেলে এরকম হয় এই জন্য একটি হাজি আল্লাহ কি বলেছেন দুই লোক ঝগড়া করছে তর্ক বিতর্ক থেকে ঝগড়া ঝগড়া থেকে তাদের দন জনের এত গরম হয়েছে বিশেষ করে একজন তাদের মধ্যে বললেন আহ ফাগাদ বা আহাদ উমায় একজন বেশি রাগ হয়ে গেছে তার একদম চেহারা টেহার লাল হয়ে গেছে রো মোটা হয়ে গেছে নবী করিম সালাম তার দিকে কি বললেন। আমি এমন একটি বাক্য জানি সে যদি এখন পরে ফেলে এই বাক্যটি বলে তাহলে তার ভিতরে যে ফিলিং এখন আছে যে ধরনের হাইপে এখন সে রাগের মধ্যে আছে একদম চলে যাবে সে বাক্যটা কি রাগ হয়ে গেলে কোন কথাটা বেশি পড়তে হয় ইনশাআল্লাহ মনে থাকবে তো আমাদের তো কিছু মাঝে মাঝে রাগটা চলে আসে নাকি আসে না আসে কোন জায়গায় রাগ আসে কত জায়গায় আসে ঠিক আছে নাকি পারিবারিক দিন দিয়ে তারপরে স্বামী স্ত্রীর সঙ্গে সৃষ্টি হয় ছেলে মেয়ের সঙ্গে আপনার কাস্টমার সঙ্গে হয় জিব পরের আয়ত্তে সিমিলার কথা আল্লাহ বলছেন তাদের নিশ্চয়ই যারা তাকুয়া চেষ্টা করে তাকওয়া অর্জন করতে চায় তাদেরকে যখনই কোন শয়তানের পক্ষ থেকে তাচ আসে। শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে শয়তানের পক্ষ থেকে গুনার দিকে ঠেলে দেয় শয়তানের পক্ষ থেকে উস্কানি দিয়ে একটু রাগ বাড়িয়ে দেয় এরকম কিছু যখন ঘটে যায় তারা যখন রিয়ালাইজ করে ত্যাক কারু তারা চিন্তা করে তারা রিয়ালাইজ করে চিন্তা করেই তখন তাদের আবার খুলে যায় তারা দেখে ও আমি তো ভুল করেছি আমি তো টু মাছ করে ফেললাম আমি তো গুনা করে ফেললাম এটা হলো মোস্তাকিদের লক্ষণ মোত্তাকি জীবনেও কোনোদিন রাগ করে না এরকম মোত্তাকি হয় না কারণ মানুষের রাগ আছে কিন্তু রাগ দমন করার চেষ্টা করে একটু হয়ে গেলেই আবার থামিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ আমাদেরকে আল্লাহ রাগ গোসাও দিয়েছেন ক্ষমা সবগুলো এখানে আসে উল্টাটাও আছে দুইটাই এখানে আসে যখন কোন সময় উল্টাটা আমাদেরকে পুষ করে কিছুক্ষণ পরেই যখন আমরা ট্যার পাই ও আমি কি করছি তাদের লেসন নিতে চায় তারা শিক্ষা গ্রহণ করতে চায় তারা একটু থেমে যখন চিন্তা করে তখন তারা দেখতে পায় ও আমি তো হয়, তারা তবা করে তারা খান্ত দিয়ে হয়ে যায় আর বাড়াবাড়ি করে না আচ্ছা ঠিক আছে সরি একটু আমি বোধহয় একটু রাগ হয়ে গেছিলাম থাকার এটা সরি আমাকে মাফ করে দিয়ে তারা আর বাড়াবাড়ি করে না কিন্তু আবার আবার কিছু অন্য লোক আছে কিন্তু কিছু আছে শয়তানের ভাই তাদেরকে শয়তানরা তাদের ভাইরা ভাইদেরকে শয়তান জিন শয়তান মানুষ শয়তান যারা আছে যারা ওই জিন শয়তানের কথা শুনে তাদের ওয়াস ওয়াশা ওয়েলকাম করে না গ্রহণ করে তাদের এসে শয়তান বলে যে আরেকটু পুশ করে দেয় আরেকটু পুশ করে ইয় মুখ আরো জোগাড় করে দেয় সাজ সরঞ্জাম দিয়ে কিভাবে তাকে আরো ভরকানো যায় এই ভরকানোর কাজে উৎসাহিত করার কাজে ডাঙ্গা লাগানোর কাজে শয়তান থামাথামি করে না সাহায্য করতে থামাথামি করে না আরো নিয়ে আসে শয়তান কত বড় দুশন আমাদের সামান্য বিষয় নিয়ে দেখেন ওই যে আমাদের পত্রিকা আমাদের মধ্যে আসে অমুক গ্রামে ওম পাশের গ্রামে দুই গ্রামের মধ্যে লাঠালাঠি মারামারি তাই না খেলাধুলা নিয়ে জমি দখল নিয়ে বিল দখল নিয়ে এগুলো মারা মারামারি মানুষ মারাবে এই সামান্য বিষয় শুরু হয় কেউ কাউকে একটু কষ্ট দিয়েছে একটু কথা বলেছে সরঞ্জাম নিয়ে আসে এদিন এদেরকে বলা হয়েছে শয়তানের ভাই শয়তান অন্য আয়তে বলেছেন আপনি দেখেন না হেন পাঠিয়েছি তারা তাদেরকে কাো উৎসাহ যোগায় দিন ইসলামের দুশ্মনি করার জন্য খুব পাম্প করে তাদেরকে থামায় থামতে দিতে চায় না তাদেরকে খেপাতেই থাকে তাহলে নবী করিম সাল আলাম যে এই সুন্দর দিন নিয়ে এসেছেন এই দিনকে তৎকালীন সমাজ অ্যাকসেপ্ট করতে চায়নি আজকে এই দিনকে কেমন অ্যাকসেপ্ট করতে চায় দিনের দুশ্মনী কি পরিমাণ আছে সারা দুনিয়া ব্যাপী মিডিয়া খুললেই দিনের দুশ্মনী ওই সময় এই দুশ্মনী তুঙ্গে আছে সে প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ওয়া লাম তাহিম বে আয়বাই তাহা ইল হা এরুমির রব্বি কুমা হুদাউরুল কৌমিউ মিলুন আপনি যখন তাদের কাছে কোন নিদর্শন ম যজা কোন আলৌকিক কিছু নিয়ে আসেন না তখন তারা বলে তুমি পারলে এইগুলো নিয়ে আসো না কেন তুমি যদি নবী হবিদকে দুই টুকরো করে দাও তাও দেখিয়েছেন এরকম মধ্যে কিছু আল্লাহর পকে মজে যা দেখানোর কাজ করা হয়েছে এরপরেও তারা টাইম টাইম বলতে তুমি নবী হলে আমার বাবা যে মরে গেছে ওনারে চিন্তা করি দেখাও দেখি ওনারা জিজ্ঞাসাবা করি তুমি আসলে নবি কিনা এই উল্টা পাল্টা একের সময় এক একটা কথা তুমি নবী কর তোমার সঙ্গে আল্লাহ আসে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আল্লাহ তো কত ক্ষমতা আছে তোমাকে দিতে পার না কেন এটা এইভাবে চ্যালেঞ্জ করে যান উনি যেন নিরুৎসাহিত হয়ে যান তা আল্লাহ তাল্লাহ বলেন আপনাকে এরকম বলে তুমি পারলে এগুলা নিয়ে আসো না কেন দেখাও না কেন তা আপনি বলে দেন ইন্ শোনো তেস মাটি দেখানো আলৌকিক দেখানোর ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠান নেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে জিনিস তিনি আমার কাছে ওহি করেছেন আমার রবের থেকে এগুলো বলো আমি বলি এগুলো করো আমি করি ওহি মালিক আমার আল্লাহ তার দায়িত্ব আমি পালন করি তিনি যেটা করতে বলবেন সেটা করি আমার দিন না আল্লাহর দিন দিন কার আল্লাহর দিন কাজেই। দিন হলো আসল ওহি আসল তো মানুষ ওহির পরিবার কোন দিকে যায় দিনের পরিবারে কোন দিকে যায় আলৌকিক কিছু পাওয়া যায় কিনা এই জন্য এই আলৌকিকতার ব্যবসা আমাদের দেশে বহুত আছে কোনো এরকম কোন তথাকথিত কোন দরবে সরকার কেউ আসে এরপরে তার কিছু ঝাড়ফুঁক এরকম অথবা কিছু একটা তেলিস দেখিয়েছে জিনটিন ব্যবহার করে যে সবাইকে কোনো একটা দেখাইতে পারে কিছু একটা তাহলে তো হয়েছে কাজ এইটাই আসল কোরআন আছে না হাদিস আছে ওইগুলো কোন বড় জরুরি বিষয় না তার ফুতে কোনো কাজ হয়েছে কি না। কোনো একটা কিছু আলৌকিক আসলে তো কোনো কিছু নাই কিন্তু বহুত কাহিনী আছে বাজারের মধ্যে যে অমুক দরবারের কাছে গেলে এটা হয় অমুক মাদারে গেলে সেটা হয় অমুক পিসাবের কাছে গেলে ওইটা হয়ে যায় এরকম বহুত কাহিনী আছে এগুলোর পিছনে কিন্তু মানুষ খুব দৌড়ে আর মাঝে জিন শয়তান তাদেরকে কিছু গায়ে কিছু খবর নিয়ে দিয়ে আসে গায়ে তো না আসলে ওরা দেখেছে সেই খবর দিয়ে আসে এরকম দু একটা খবর যদি পাওয়া যায় তাহলে মানুষ এগুলোকে খুব গুরুত্ব দেবে কোরআন হাদিসের জরুরি কথা শোনা এবং সেগুলোকে আমল করা এগুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয় এটা তাই এখনো তাই চলছে তারপরে আল্লাহ বলছেন হচ্ছে তোমাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয়গুলো পরিষ্কার প্রমাণ একদম ক্লিয়ার দলিল প্রমাণ কোরআন হাদিফ আল্লাহ পক্ষ থেকে কি সুন্দর দিন জল করে লাই লুহা লা রেহা লাই আজিব্লাহা আলেক এমন সুন্দর দিন এমন দলির প্রমাণ এত সুস্পষ্ট যুক্তি যুক্তিসঙ্গত কথা এক একটি এর রাতগুলো দিনের মতো উজ্জ্বল সমস্ত হেদায়ত কি সুন্দর পথ নির্দেশনা সুন্দর পথ রাস্তা যে রাস্তা তার মধ্যে কোন বক্রতা নেই যেখানে কোনো ধোকা নেই প্রতারণা নেই অস্পষ্টতা নেই রহমতাল্লাহ দিন ইসলাম হেদায়াত আলো সৎপথ ওরমা এটা হচ্ছে রহমত লেকা ওই কৌমের জন্য যারা ইমান বিশ্বাস করে তাদের জন্যই রহমত হেদায়ত এগুলো আছে আর যারা এগুলোতে আসবে না তারা ওই বিভিন্ন রকমের উদ্ভট জিনিস তারা আবদার করবে এবং অন্যান্য যুক্তি প্রসঙ্গ দিয়ে তারা হেদায়তকে মিস করে ফেলবে আল্লাহ রে ওয়াহি আছে সে কোরআনের তরিকায় এই কোরআন কি জিনিস এই কোরআন যদি পাঠ করা হয় তা আমরা এটাকে কিভাবে গ্রহণ করা দরকার পরে রায় বলা হচ্ছে যখন কোরআন পাঠ করা হয় কোরআন তেলাওত করা হয় তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শোন এবং চুপ করে থাকো আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে কোরআন তালাওয়াত শুনলে কোরআনের আলোচনা শুনলে আমরা কথা না বলে মনোযোগ দিয়ে শোনা আর চুপ করে থাকা নিজেরা করে কথা না বলতে থাকা এই দুটো জিনিস রহমত আল্লাহ রহমতকে নিশ্চিত করবে আমাদের জন্য কোরআন রহমত কোরআন তালাওয়াত একটি রহমতের জিনিস এই রহমতকে আমরা মিস করে ফেলি কিনা এই রহমত যেন আমাদের কাছ থেকে চলে না যায় অনেকেই কোরআন তালাওয়াত শোনার জন্যে বা কোরআন তালাত হচ্ছে কথা বল করে বলেই যাচ্ছেন আর কেউ কেউ কোরআন তালা করবেন তার পরিবর্তে শানবে মাজ আমিরের শতান শয়তানের যন্ত্রপাতি আর কোরআন আল্লাহ তো কোরআন এত আমরা এমন একটা নিয়ামত এটা শোনা শোনা আসলে মনোযোগ দিয়ে শোনা এটা হলো সামিয়া ইস্তামা সামিয়া শুনেছে আর ইস্তামা মনোযোগ দিয়ে শুনেছে দুটোর পার্থক্য আছে কিনা কিছু লোকের কথা বলছে আমি শুনছি কি বলছে এত খেয়াল করে নিজে আওয়াজ পেয়েছি এবং তাদের কথা শোনা গেছে কিছু আর আমি মনোযোগ দিয়ে শুনেছি আমি বুঝতে পেরেছি এবং আমি আমলের উদ্দেশ্যে শুনছি এবং এটাকে অ্যাকশন নেওয়ার জন্য শুনছি এই জন্য আনকে শুধু শোনা নয় মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে শোনা সেটা নাম হলো ইস্তেমা মনোযোগ দিয়ে শোনা আর এ শুনতে গেলে স্বাভাবিকভাবে কোন কথাবার্তা বলা ঠিক নয় এখান থেকে আহ হাসান রহমতুল্লাহ আলী বলেছেন কাল আল হাসান ইদা তুমি যখন কোরআনের কাছে বলবে কোরআন এর মাদান তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে শুনো আর কি হাতিসে এসেছে মান ইস্তামা ইল আয়াত কিতাব যে ব্যক্তি কোরআনের একটি আয়াত শুনলো তাকে নেকি নেওয়া হবে অমানতালাহা যে তেলাওয়াত করল নিজে লাহু কেন আনি তার জন্য নূর হয়ে যাবে কেমতের দিন নূর পাওয়াত অনেক সৌভাগ্যের লক্ষণ হবে তো কাজেই আর একটি অক্ষর তেলাওয়াত করলেই কয়টি নেই দশটি নেই নূর কে বেশি হওয়া দরকার না কম হলেও চলবে এখন বেশি নূর পেতে হলে কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াইতে হবে না কমাইতে হবে খালি রানের তেলাওয়াত করলে চলবে এগুলো আমাদের চিন্তার বিষয় কি পরিমাণ নূর যোগার করছে আমার জন্য এক একটি অক্ষরের তেলাওয়াতে দশটি নেকি আজকে আমার কতগুলো নেকি হলো কালকে কতগুলো হয়েছে এই মাসে কি পরিমাণ হয়েছে এগুলা হিসাব রাখা দরকার আমাদেরকে আখেরি জমানার ফিতনার ব্যস্ততায় আমরা আমন ডুবে গিয়েছি সাহাব একামকে নবী করিম সালাম কম পক্ষে এক পারা পড়তে বলেছেন কিন্তু অনেক সাহাবাহাম এক সপ্তাহে আরো কম সময় বেশি এক পাড়া তো মাসে কি আমাদের এক হয়। হয়তো অল্প কিছু লোকের হয় আমরা বাকি সবাই মিস করছি এই জন্য তেলা পরিমাণ বাড়াইতে হবে নূর আফসোসের বিষয়ে অনেকে আমরা ছোটকালে তেলাওয়াত শিখেছি কিন্তু এখন ভুলে গিয়েছি এরকম আছে কিনা প্রচুর আছে যারা মাছ বয়সী আছেন পঞ্চাশ ষাট সত্তর বছর হইলেও যদি একটু জানেন শিখেন ভুলে যাবেন না ভুল অবস্থায় কবরে জানা না যাই আমরা এটাকে একটু ঢালাই নেন একটু চেষ্টা করেন আমরা তেলাবাতের দিকে আসি এরপরে আল্লাহ তালা সুরাকে শেষ করতেছেন চমৎকার একটি দুটি আয় দিয়ে সেটা হচ্ছে স্মরণ করুন আপনার দিল দিয়ে অন্তরের মধ্যে স্মরণ করুন তাদার জিকের করা বা দোয়া করা খুব একাগ্র চিত্তে বিনীতভাবে খুব বিনয়ী হয়ে আল্লাহর কাছে ভয় সহকারে। আল্লাহ তালার আজাবের ভয় আল্লাহ তালার জাহান নামের ভয় এগুলো মনে করে ভয়ের সাথে ও দু নজাহারে মিনাল কাউল আর খুব জোরে জোরে আওয়াজ না করে আল্লাহকে ডাকতে বলেছেন তার এখানে দোয়া জিক্রের তরিকা সেখানে হয়েছে এক নম্বরে খুব কাতর হয়ে দোয়া করা দুই নম্বরে ভয়ের সাথে দোয়া করা তিন নম্বরে লম্বা উঁচু আওয়াজে দোয়া উঁচু আওয়াজে রেকের এগুলো করতে উৎসাহিত করা হয়েছে নিচু আওয়াজে এমন আওয়াজ নয় যেটা অনেক উঁচু আপনি আর আপনার আল্লাহ শুনলেই যথেষ্ট বিল গতুব আসাল সকালে সন্ধ্যায় ওলা তাকু মিন আর গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না শিখানো হচ্ছে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করা দরকার যারা করে তারা গাফেল হবে না আর সকাল সন্ধ্যে যারা আল্লাহকে জিকির করে না ডাকে না দোয়া করে না তারা কি হয়ে যাবে গাফেল হয়ে যাবে সকাল সন্ধ্যার আজগার গুলো কি কি জেকের দিয়ে নবী করিম সাল্লা আল্লাহ সকাল আছে পড়তে হবে এতগুলো দোয়া তিনি সকাল সন্ধ্যা পড়েছেন জেকের করেছেন আমরা সেগুলোকে যদি মিস করে ফেলি তাহলে তো গাফেল হয়ে যাব গাফেল হয়ে গেলে আমাদের ক্ষতির কারণ হবে না সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে তিন বেলায় তাহলে পুরোটা না পড়লেও অর্ধেক হলেও পড়ো যেটা চারবার বলতে বলেছে তিনবার পড়া তিনবার বলতে বলেছে একবার পড়ো কমপক্ষে কিন্তু মিস করে দিও না তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের প্রতিদিনই পার হয়ে গেল এই যে এত বছর পরে পার করে দিলাম কিছুই পড়লাম না এই জেকের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলাম এগুলো চিন্তার বিষয় হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আমরা সুযোগ আছে আমরা এটাকে অলসতা করি না ব্যস্ততা দোহাই দিয়ে মিস যেন না করি একটা আর দোয়া এবং জেকের যে পদ্ধতি আমাদের সমাজে আছে মাইকের মধ্যে বিশাল লম্বা দোয়া মাইকের মধ্যে বিশাল জেকের করা এবং জেকের জলি জলি যেটা বলে চিৎকার করে করে মানে হু হু করে করে যেভাবে শ্লোগানের সাথে জেকের করা হয় এই সমস্ত জেকের ঝম্প দিয়ে যা কিছু করা হয় এইগুলো কি কোরআনের বিরুদ্ধে কোরআনের তরিকার বিপরীত তরিকা নয় তাহলে এই উন্নতের এই দুরবস্থা কেমন তারা আল্লাহকে ডাকবে আল্লাহ তরিকা ডাকবে না নিজের মন গড়া মতো তরিকা বানিয়ে নিবে কত তরিকা আছে কোন তরিকা এত তরিক দরকার আছে তরিকা কয়টা একটা কার তরিকা আল্লাহ এবং তার রসুরের তরিকা এই তরিকা যথেষ্ট নয় এত তরিকা দরকার আছে এই তরিকা বানাইতে গিয়ে সব অরবাহ করে দিল সব আনের বিরুদ্ধে চলে গেলো রসুল্লাহ তরিকার বিরুদ্ধে চলে গেল কাজে আমাদের তরিকা একটা তিনি আল্লাহ কাছ থেকে যা শিখিয়েছেন সেই তরিকার দিকে দোয়া করতে হবে দোয়ার ক্ষেত্রে একই অবস্থা বারে প্রতিদিন বললাম কত বলবো যে দোয়া নিজে ফিনাফ শিখা তোমার দোয়া তোমার মনে মনে তোমার নিজের ভিতরে করো তুমি আমরা মনে করি বিশাল মাহফিলে এক লক্ষ লোকদের যদি আমার জন্য দোয়া করে ফেলে বাস আমার কাজ হয়ে গেল আর কিছু লাগবে না কিন্তু আল্লাহ বলেছেন তোমার দোয়া তুমি নিজে করতে পারলে এই যে একটা ধারণা এগুলো কোরআন হাজি দোয়ার সঙ্গে মিলে না এগুলো আস্তে আস্তে আমরা দূর করা দরকার আমরা নামাজ পড়বো জুমার পরে বিভিন্ন বিভিন্ন অ্যানাউন্স মনে খবর পড়তে হচ্ছে আপনি আরো পাবেন তো ওদের দোয়া দরকার হয় না খালি আমাদের দোয়া দরকার হয় তো তারা তারা কিভাবে দোয়া করে তারা চেষ্টা করে আল্লাহ এবং দোয়া করতে আমাদেরকে এই সমস্ত কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমরা আমাদের বিপদ আপদ সবকিছু আল্লাহ তালা কাছে বলবো উদৌনি আস্তা দেব আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দেব বিশ্বাস হয় না বুঝি আমাদের বিশ্বাস হয় না তাহলে আমরা এই যে দোয়ার জন্য লম্বা লিস্ট পাঠানো এই সিলসিলার থেকে আমরা একটু সরে আসি সরে আসা সম্ভব সরে আসা দেখি ক্ষতি হবে না লাভ হবে আল্লাহ কবল করো আল্লাহ আল্লাহ কবল করো আমরা নিজেরা নিজেরা দোয়া করি কার কত বিপদ আপদ আসে সবার বিপদ আফদের খবর যদি মছেদি নিয়ে আসি সারাদিন পড়লে তো শ্বাস হবে না এসে তো আল্লাহ তালা শিখেন এই শহীদ জিনিস আমাদেরকে শিখতে হবে দিনের পর দিন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে শিখেছেন মাসা আল্লাহ বাকিদেরকে আমরা শিখাই সবাইকে আমরা কেন আসছে দোয়া করতে হবে এই বিষয়ে যে হাদিজ কিছু বেদুইন আসলো এসে কি বললো রাসুলা ফানুন ফানুন আচ্ছা বলেন তো আমাদের রব আল্লাহ কি কাছে আছেন কানে কানে বললে আস্তে আস্তে বললে চলবে নাকি দূরে থাকেন জোরে হবে। তখন আল্লাহ তালা করেছিলেন অন্য আয় করেছিলেন সেটা কি ফা ও ইদা দি আন্নি করিবাই আমার সম্পর্কে আপনার আমার বান দারা ধর আপনাকে জিজ্ঞেস করে আপনি বলেন আমি খুব কাছে যখনই আমার বান্দা দোয়া করে আমার কাছে আমি তার দোয়া সঙ্গে সঙ্গে সালা দিয়ে ফেলি থাকা দরকার আসছে এক সফরে ছিলেন রসুল সাল্লাম এই সফরে হালতে থাকা অবস্থায় হয়তো হজর সফর বা উমরার সফর বা কোনো যুদ্ধ হাজের সফর সেখানে তিনি শুনলেন লোকেরা খুব জোরে জোর খুব জোর বলছে তিনি বললেন এ লোকেরা নিজেদের নফ্স কষ্ট দিও না নফ্সের প্রতি রহম করো এত লম্বা চিল্লা চিল্লি করে চিৎকার করে জোয়া করা লাগবে না তোমরা এমন সত্তার কাছে তোমরা যেখানে আসো সেখানেই তিনি শুনতে পান তিনি হাজির সেখানে এবং তিনি শুনতে পান যেখানেই তোমরা দোয়া করো সেখান থেকে ইন্দালিত যাকে তোমরা ডাক যার কাছে তোমার থেকে। এরপরে আল্লাহ এই যে আল্লাহর কোরআন ওয়াহি কিতাব এরপরে দোয়া জেকের এগুলো বলে শেষ করে লাস্ট আয়াত সুরা আর যেখানে শেষ করছে সেটা হচ্ছে যারা আপনার রবের কাছে থাকে আল্লাহর কাছে আমাদের রবের কাছে কারা আছেন ফেরিস থাকে আম্বিকাম তাদের রুহ আল্লাহ তারা কাছে আমাদের কাছ থেকে অনেক কাছে আছে আল্লাহর কাছে আসেন আল্লাহ করতে তারা কখনো অনীহা প্রকাশ করে না অহংকার দেখায় না তারা আল্লাহ তালার কাছে নিরহংকার ভাবে আল্লাহর ইবাদত কন্টিনিউলি করে যাচ্ছে তারা আল্লাহর কি করে তার বলতেই থাকে বলে যাচ্ছে আমরা একটু পরে সেব মাহফিল শেষ হয়ে গেলে আর যদিও অনেক অনামায় কেন বলেছেন যে কোন মাহফিল দার্স তফসির ওয়াজ যখন চলে তখন সিজদা না করলে গুনা হবে না যদিও অনেক ইমাম সেদা ইসালকে সুনত মনে করেছেন শুধু ইমামী ওয়াজেব মনে করেছেন কিন্তু পারত পক্ষে করা ঠিক না, কিন্তু আপনি যদি গাণিতে থাকেন রেকর্ড বাঁধছে এমন অবস্থা আছেন উজু নাই তারপরে আপনি এক জায়গা দিয়ে যাচ্ছেন দিন করে সেদার আয়ত পড়ছে এখন রাস্তার মধ্যে ওইখানে ঠুস করে দিতে হবে কিনা নাকি আপনার জন্য কোনেব মনে করলে তো মাছ নাই কারো আবার কেউ বলেছেন ইদা ঈদাসমা শুধু শুনলো সেটা লাগবে না ইস্তামা করছে কিনা মনোলোভ দিয়ে তাহলে শুনছে কিনা তাহলে সেটা করা দরকার তো যে কোনোভাবেই হোক সে যার ব্যাপারে কোনো কারণে মিস হয়ে গেলে মেজরিটি ইমামদের দৃষ্টিতে গুণা হবে না কিন্তু কোনটা মিস হবে অনেক সব মিস হয়ে যাবে তা আমরা সুযোগ পেলে মিস করবো না কিন্তু তখন সুযোগ থাকে না বক্তৃতা বা এরকম কোনো মাফিলে তখন সে করা না করলেও কোনো গুণা হবে না তো আমরা যখন শেষ করবো উঠার আগে দাদা দাদা সুযোগ আছে অহংকার করে আল্লাহ তাল্লাত করা থেকে নিজেকে ফিরিয়ে নেন না আল্লাহ তসবি করেন এবং তার সামনে তারা সেজা করেন তো এইগুলো ফেরেস্তাদের কাজ হয়তো সবগুলোই আমরা করতে পারি তাই না আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর সকাল সন্ধ্যায় করতে পারি ইবাদত করতে পারি তাসমি করতে পারি এবং আমাদের নামাজ নামাজ ছাড়াও আল্লাহ তালা আমাদেরকে সেজা করার সুযোগ দিয়েছেন কোরআন তালাওয়াত করলে এগুলো সবকিছু আল্লাহতালা আমাদেরকে সুযোগ দিয়েছেন যত আমরা এগুলো করব তত আমরা ফেরত তাদের কাছাকাছি হয়ে যাব আর যত এগুলো থেকে দূরে থাকবো তত জন্তু জানুয়ারের মতো হয়ে যাব আগে কাল আর নাম বালহুম আর দল তখন মানুষ এই দুই দিকে যা উপরের দিকে উঠে অথবা নিচের দিকে যায় আল্লা আল্লাহাদ আল্লাহর কাছে আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার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 लंडन इ वन ओन इजे फोन ओ टू ओ आधुनिक